ইবনু আব্বাস সদ্দলাহ তালান হতে বর্ণিত তিনি বলেন ও মুখ গোত্রের গোলাম এই মুগিস অর্থাৎ বাড়িরার স্বামী আমি যেন তাকে এখনো মদিনার অলিতে গলিতে কেঁদে কেঁদে বাড়িরার পিছে পিছে ঘুরতে দেখছি